বেশ কিছুদিন আগে ভারতীয় আদালতের রায় ঘোষণা করা হয় তিন তালাক অবৈধ অর্থাৎ একসঙ্গে তিন তালাক দেয়া হলে তা অবৈধ সেটা তালাক হিসেবে গণ্য হবে না ফিখি মত পার্থক্য ও ইজিতে কারণে কিছু সংখ্যক আলেম ফকি এমন মত দিয়েছেন যে একসঙ্গে তিন তালাক দেয়া হলে তা সম্পূর্ণ তালাক গণ্য না হয়ে এক তালাক গণ্য হবে যদিও জমহুর ও লামাজের ফকিহীদের অধিকাংশ ফকিহীদের মত হলো তিন তালাক একসঙ্গে দেয়া হোক বা আলাদাভাবে দেয়া হোক এতে তালাক হয়ে যাবে তিন তালাক হয়ে যাবে তবে ফিক্ষি এ মত পার্থক্যের সাথে ভারতীয় আদালতের এই রায়ের মৌলিক পার্থক্য রয়েছে অন্যান্য ফিকি মাসালার মত তিন তালাকের ব্যাপারে মুসলিম আইনবিদদের ফকিহীদের মধ্যে মধ্যে হওয়া পার্থক্য হয়েছে এ ব্যাপারে কোরআন সন্না ও সালফে সালাহিনের কর্মের ব্যাপারে তাদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যার কারণে अर्थात व्याख्यागत पार्थक्य कारण भिन्न अवस्था भारतीय अदालत तीन तलाक के अब घोषणा कर द्वारा भारत संविधान किंगित्रे इन एक विधान के बिल घोषणा कर विधान भारत संविधान साथ जेहेतु आदालतर चोखे भारत संविधान सर्वोच्च आईन तधान अनुजाई अदालत इसलमी सरियाल घोषणा करते भारत आदालतर जेसब आलिम एक संगे तीन तलाक बला हम से एक तलाक गण्य कर मत दिए तब स्थान ये दुटोर मध्य पार्थक्य रही है गुरुत्वपूर्ण बोझा गुरुपूर्ण একদল কোরআনকে মেনে ব্যাখ্যাগত পার্থক্যর কারণে ভিন্ন মত দিচ্ছে আরেক দল ইসলামী শরিয়ার বিধান বাতিল ঘোষণা করেছে কারণ তা সংবিধানের সাথে সাংঘর্ষিক দুঃখজনক বিষয় হল ভারতীয় সংবিধান স্বপ্রণোদিত হয়ে এড়ায় দেয় বরং ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন নামে একটি সংগঠন দুই বছর আগে তিন তালা নিষিদ্ধ করার একটি নিষিদ্ধ করার জন্য একটি আন্দোলন শুরু করে এবং তারাই আদালতের দ্বারস্থ হয়ে এরাই নিয়ে আসে যদি বিস্তারিত তাত্ত্বিক আলোচনার মধ্যে না গিয়ে অল্প কথায় কেউ গণতন্ত্র ও ইসলামের মধ্যে পার্থক্য বোঝাতে চান তাহলে জ্ঞানীদের জন্য সমঝদারদের জন্য এই ঘটনাটাই যথেষ্ট গণতন্ত্র এমন একটি দর্শন যা তাত্ত্বিকভাবে জনগণকে এবং প্রায়োগিকভাবে নির্বাচিত আইনসভা বা পার্লামেন্টকে সার্বভৌমত্ব দান করে আর এই ব্যবস্থার মূল গ্রন্থ সর্বোচ্চ আইন মূল উৎসব হিসেবে গ্রহণ করা হয় মানবরচিত সংবিধানকে এ সংবিধানের উপর ইমান এনে একে স্বীকৃতি দিয়ে এর সংরক্ষণ ও বাস্তবায়নের শপথ করে নির্বাচিত গণপ্রতিনিধিদের আইনসভার সদস্য হতে হয় এই সংবিধানের ভিত্তিতেই সংবিধান অনুযায়ী সার্বভৌমত্বের অধিকারী আইন সভা ইচ্ছে মত আইন তৈরি করে বাধারণ করে গণতন্ত্রে তিনটি বিষয়ের সংমিশ্রণ এবং সমন্বয় ঘটে এর মাঝে সমন্বয় ঘটে সেগুলো হচ্ছে তাসরিহ ইসতেহলাল এবং তাহাকুম এই তিনটা বিষয়ের সংমিশ্রণ ঘটে আল্লাহর আইন প্রণয়ন করা এবং তিন তালাক হারাম বা অবৈধ ঘোষণা করেছে ভারতীয় আদালত তৃতীয়ত তাহাকুম অর্থাৎ আল্লাহ ব্যতীত অপরের কাছে বিচার চাওয়া অর্থাৎ ইসলামী শরিয়া ব্যতীত ইসলামী শরীয়ত ব্যতীত অপর কিছুর মাধ্যমে বিচার থাকে যেমন ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন সরিয়ার বিধান বাতিল করার জন্য আদালতের কাছে রায় চেয়েছে কারণে গণতন্ত্রকে শুধুমাত্র পুফুরি মতবাদ বলা সঠিক না বরং গণতন্ত্র একই সাথে পুফুরি ও সিরিকি মতবাদ কিন্তু আপনার মিশরের ইহমান মুসলিম উপমহাদেশের জামাত ইসলামী তুরস্কের এরদুগানের এ কেপি পার্টিউনিশিয়ার দা মিস বিভিন্ন ইসলামী দল ইসলামের গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ করে ইসলামী গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ করে এবং বিভিন্নভাবে এ পদ্ধতিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়গা করার চেষ্টা করে যেমন বাংলাদেশের অনেক বড় একটা বড় একটি ইসলামিক দল আমি নাম বলবো না বড় একটি ইসলামী দলের ক্ষমা করুন একাধিক দিক আছে যা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে গণতন্ত্রের একটি দিক কুফুর কিন্তু গণতন্ত্র মানে জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে মনে রাখবেন গণতন্ত্র মানে জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে তথাকথিত ইসলামী রাজনীতির নেতা ও সমর্থকদের দেয়া এই যে সংজ্ঞাটি এটা অসম্পূর্ণ এবং ভুল বরং এটি গণতন্ত্র নামক দর্শন বা ব্যবস্থার একটি আংশিক প্রয়োগিক রূপ মাত্র গণতন্ত্রের মূল বিশ্বাস ও আকিদা হচ্ছে প্রভুত্ব ও কর্তৃত্বের অধিকারী জনসাধারণ জনগণ সার হচ্ছে গণতন্ত্র হচ্ছে জনগণের প্রভুত্বের নীতি এখানে প্রভুত্ব ও কর্তৃত্ব হলো সার্বভৌমত্ব সহজ ভাষায় গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌমত্ব বা সর্বোচ্চ কর্তৃত্ব জনসাধারণের জনগণের জনসাধারণের সিদ্ধান্তের পর তা পুণ্যায় বিবেচনা করা বা বাতিল করার এখতিয়ার আর কোন সত্তার নেই বস্তুত গণতন্ত্র কুফুর এবং শিড়ি দুটোই গণতন্ত্রের এই আকিদাকে বাস্তবায়নের পদ্ধতি হিসেবে জনপ্রতিনিধি নির্বাচনের দরকার। একটু করেন করে। গণতন্ত্রের এই আকিদাকে বাস্তবায়নের পদ্ধতি হিসেবে জনপ্রতিনিধি নির্বাচনের দরকার। কারণ প্রাচীন গ্রীসে সকল বৈধ ও উপযুক্ত নাগরিক সরাসরি অংশ অংশগ্রহণ করতে পারলেও আধুনিক যুগে জনসাধারণের বিপুল সংখ্যার কারণে তা সম্ভব না এই কারণে জনগণ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিযুক্ত করে আর এর ফলে তারা জনপ্রতিনিধিকে তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অনুমোদন দেয় অনেকটা পাওয়ার অফ এটর্নি দেওয়ার মতো সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে গণতন্ত্র হলো জনগণের সলা পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচন বা শাসক নির্বাচন না বরং গণতন্ত্রের মূল আকিদাই হলো শাসন ক্ষমতার মালিক জনগণ তারা কেবল নির্বাচনের মাধ্যমে সীমিত সময়ের জন্য জনপ্রতিনিধির কাছে তাহলে সরিয়া দ্বারা শাসন করা হবে যদি জনগণ না বোধক সিদ্ধান্ত দেয় তাহলে সরিয়ার বদলে বদলে মানবরচিত কোনো বিধান দ্বারা শাসন করা হবে সার্বভৌম সিদ্ধান্তের মালিক জনগণ ভাবে। জনগণ চাইলে চুরির শাস্তি হাত কাটার বদলে জেল হতে পারে বৈধ হতে পারে জনগণের ইচ্ছা সাপেক্ষে স্পষ্টতই এটা স্পষ্ট কুফুর এখানে আংশিক বা ভুল সংজ্ঞা উপস্থাপনার মাধ্যমে গণতন্ত্রকে জনগণের নেতা শাসক নির্বাচনের স্বাধীনতা হিসেবে চিত্রিত করার কোনো সুযোগ নেই ঐতিহাসিক ভাবে তাত্ত্বিকভাবে এবং প্রাওগিক ভাবে এটি একটি ভুল ধারণা এছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সংসদে যাবার সময় কিভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়গা আপনার ওই যে বাংলাদেশের সংবিধানে একাধিক জায়গায় স্পষ্ট কুফরি ও সিরকি কথা আছে কিভাবে একজন মুসলিম এই কথাগুলো স্বীকার করার ঘোষণা দিতে পারে আর আনুগত্য করা এবং সর্বদা এই সংবিধানকে রক্ষা করার কথা তো আরো ভয়ঙ্কর অথচ গণতান্ত্রিক পন্থায় ইসলামিক ইসলাম প্রতিষ্ঠা দাবিদার আমাদের ভাইরা আমাদেরকে এটাই বলছেন যে তাদের নেতারা যখন এ ধরনের শপথ নিয়েছেন বা নিবেন তখন তারা এসব কথা এসব কুফুর ও সিড়ি স্বীকৃতির ঘোষণা বাহ্যিকভাবে দিবেন কিন্তু আসলে তারা অন্তরে এটা বিশ্বাস করেন না এটা একটা রাজনৈতিক কৌশল মাত্র তারা এমন করাকে কে মনে করেন কারণ এর মাধ্যমে ইসলামের স্বার্থ রক্ষা হবে এর মাঝে হিকমা আছে এটি বর্তমান সময়ের অপরিহার্য প্রয়োজনীয়তা অথচ অপরিহার্য প্রয়োজনীয়তা আর মাসলাহাতের হাতের অজুহাত কুকুর ও সিরকের ক্ষেত্রে প্রযোজ্য না ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রেও প্রযোজ্য না আসলে বাস্তবতা তো হল গণতান্ত্রিক ব্যবস্থায় অনুসরণ করেই গণতান্ত্রিক ব্যবস্থার অনুসরণ করে ইসলামের স্বার্থ রক্ষা তো দূরের কথা তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হিমশিম খাচ্ছেন আর যদি গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে এত সুস্পষ্ট ধোকাবাজি তারা মুখে সংবিধানের বা জনগণের সার্বভৌমত্ব স্বীকৃতি দিয়ে শপথ নেবেন কিন্তু তাদের উদ্দেশ্য হবে একবার ক্ষমতায় নিয়ন্ত্রণ ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে পারলে গণতন্ত্র কেবল ওইটুকুই রাখা যা ইসলামের সাথে মিলবে আর বাকিটুকু বাদ দেয়া অর্থাৎ তারা তাদের মূল উদ্দেশ্য গোপন করে মূলত মিথ্যা শপথের ঘোষণা দিবেন ও প্রতারণা করবে। সুতরাং যদিও তারা বলছেন তারা শর্ত সাপেক্ষে গণতন্ত্র মানেন এটা আসলে আমরা যদি বলি যে একসময় বলতেন তারা শর্ত সাপেক্ষে গণতন্ত্র মানেন একসময় বলতেন এটা এটাই এটা বলাই সঠিক কারণ এখন তারা সহ এখন যে ইসলামী গণতন্ত্র প্রবক্তাদের অনেকেই শর্তহীন গণতন্ত্রকে গ্রহণ করা কথা বলে থাকেন তো যাই হোক যদিও তারা বলছেন তারা সত্য সাপেক্ষে গণতন্ত্র মানেন তারা শুধু গণতন্ত্রের ওইটুকু মানেন যা ইসলামের সাথে সাংঘর্ষিক না কিন্তু বাস্তবতা হচ্ছে তারা আদতে দুটো কোনটাই মানছেন না তারা না ইসলাম মানছেন আর না মানছেন গণতন্ত্র কারণ তারা যা বলছেন তা ইসলামের দৃষ্টিকোণ থেকেই গ্রহণযোগ্য না গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য না মজার বিষয়টি হল এখন মুসলিমে ও জামাত ইসলামীর মতো ইসলামিক গণতন্ত্রের অনুসারী দলগুলো দীর্ঘ দীর্ঘ সময় জুড়ে গণতন্ত্রের বিরোধিতা করেছেন তারা দীর্ঘকাল নির্বাচনে অংশগ্রহণ করা থেকেও বিরত থেকেছেন পরবর্তীতে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কারণ তাদের ধারণা অনুযায়ী সেই মুহূর্তে এর চাইতে ভালো আর কোন সমাধান তাদের সামনে ছিল না অর্থাৎ বাধ্য হয়ে তারা গণতন্ত্রে মেনে নিয়েছেন এবং শর্ত সাপেক্ষে গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলছেন যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে তাদের এ ধরনের সিদ্ধান্ত সঠিক ছিল তবু আমাদের কথা স্বীকার করতেই হবে যে মৌলিক বিষয়ে ধরনের ছাড় দেয়া করলে তা থাকে। আর এর সবচেয়ে উদাহরণ গণতান্ত্রিক ইসলামী দলগুলোর বর্তমান কার্যকলাপ ও বক্তব্য প্রাথমিকভাবে শর্ত সাপেক্ষে গণতন্ত্রকে মেনে নেওয়ার কথা বলল এখন তাদের নেতা ও চিন্তাবিদদের অনেকেই শর্তহীন গণতন্ত্রকে মেনে নেওয়ার কথা বলছে একইভাবে মিশর ইহমারান মুসলিমের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পরও তাদের শাসনের সাথে সেকুলার স্বৈরশাসক মোবারকের শাসনের তেমন মৌলিক পার্থক্য দেখা যায়নি আর এটাই অমোঘ বাস্তবতা তাহিদের ক্ষেত্রে ছাড় দেয়া হলে সেটা ভালো নিয়ত হলেও ক্রমান্বয়েতা ব্যক্তি বা সংগঠনকে সংগঠনকে সম্পূর্ণভাবে তাহিদকে অস্বীকার করার দিকে নিয়ে যায় বাংলাদেশের গণতান্ত্রিক মন্থায় যে ইসলামিক দলগুলো আছে তাদের অবস্থা ব্যতিক্রম না তাদের নেতা কর্মী ও দলীয় চিন্তাবিদদের বিভিন্ন কর্মকাণ্ড বক্তব্য থেকে এটা সুস্পষ্ট তারাও সে একই পথে হাঁটছেন এবং অবধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন যে ব্যক্তি ইসলামক গণতন্ত্র সম্পর্কে দিনের উৎস থেকে পড়াশোনা করবে এবং নিরপেক্ষ ভাবে প্রমাণাদি ও বাস্তবতার পর্যালোচনা করবে आलोन परिष्कार मानते राजिनाजे बनानो भूल व्याख्या के आकड़े धरे एक परा वास्तवत जगते बुद्धल कथार मारपेज दिए शुद्ध मारपेज दिए बड़ भाईरा छोटी भाई नेतारा कर्मी प्रश्न जवाब दिए जात आल्ला पक्ष পরিশেষে যে সকল ভাইয়েরা গণতান্ত্রিক পন্থায় ইসলাম প্রতিষ্ঠান আন্দোলন করছেন মেধা শ্রম যোগ্যতা ব্যয় করে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আল্লাহর ওয়াস্তে গণতন্ত্রের ধোকাবাজি সম্পর্কে সচেতন হন নিরপেক্ষভাবে গণতন্ত্রের ধোকাবাজি এবং কুফুরির দিকগুলো দিকগুলো নিয়ে পড়াশোনা করুন এবং গণতন্ত্র থেকে নিজেরা সতর্ক হন এবং জাতিরকে সতর্ক করুন আল্লাহ তালা আমাদের সবাইকে গণতন্ত্রের ধোকাবাজি থেকে হেফাজত করুন রক্ষা করুন আমিনা রবিলাম আসসালাম